আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহ তাল্লানী হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলাম হ্যাঁ আল্লাহ রসুল কোন কাজ সর্বোত্তম তিনি বললেন সময় মতো সলাত আদায় করা আমি বললাম অতঃপর কোনটি তিনি বলেন অতপর পিতামাতার সঙ্গে সদাচরণ করা আমি বললাম অতপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ অতপর আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে আর কিছু জিজ্ঞেস না করে আমি চুপ রইলাম আমি যদি আরও বলতাম তবে তিনি আরও অধিক বলতেন